বিস্মিল الحمد Rabbil Alameen, wa s-salatu wa s-salamu ala sayyidina mursaleen, nabiyina Muhammadin wa ala ala alihi wa s-shfihi ajma'i na ma ba'd. Fa'an Nabi Huraira r.a. r.a. anna rasulullahi s-salallahu alayhi wa s-salamu qal la yahillu l-imraatin an taswuma wa zawjuhah আরেকটি ব্যাপার আমাদের বিশেষ করে যাদের ফ্যামিলি আছে তাদের জানতে হবে সেটা হচ্ছে একজন মহিলার জন্য আপনার কি কাজের জন্য তার স্বামীর লাগবে সেটা হচ্ছে যে কোন মহিলার জন্য জায়জ হবে না কোন নফল রোজা রাখবে অথচ তার স্বামী উপস্থিত রয়েছেন তার অনুমতি ছাড়া তেমনি ভাবে এটা গবেষণা করে আলমরা বলে থাকেন যে যে কোনো নফল কাজ হ্যাঁ কোনো নফল কাজ আপনি বন্ধ দিতে পারেন স্বামীর সুবিধার জন্য। যেমন কেউ আছে যে রাত্রিবেলা সে ঘুম থেকে উঠেছে তখন মহিলা শুরু কিন্তু সময় ডাক দিয়েছে তার আপনার সহবাসের জন্য তখন কি সে তার প্রাধান্য দেবে না তার স্বামীর সাথে সহবাসে সে লিখতে হবে তখন তাকে বলতে হবে যে তাকে তার স্বামীর ডাকে সাড়া দেওয়ায় তার জন্য বেস্ট হবে তাকে তাজুত পড়ার চাইতে কারণ সেটা হচ্ছে নফল ইবাদত যেরকম আপনার নফল ইবাদত রোজার জন্য স্বামীর অনুমতির প্রয়োজন তেমনি ভাবে যে কোনো নফল ইবাদতের জন্য যদি স্বামীর অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে সেটা পরিত্যাগ করতে সে বাধ্য তেমনি ভাবে রসইল আকরম সাহা বলেন ওলা যে মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া তার ঘরে স্বামীর ঘরে কাউকে ঢুকতে দেবে না এটা আরেকটা আপনার অনুমতির অনুমতি সাপেক্ষ যে যখন ইচ্ছা করবে কোনো মহিলা তার স্বামীর ঘরে যে কাউকে ঢুকতে দিবে না এটা ঠিক হবে না বরং এটা তার স্বামীর অধিকার যে স্বামীর থেকে অনুমতি ছাড়া धिकार अनुमति छाड़ा महिला स्वीर घरे का ढुकते दीते आल्ला के बेपार्ट माना तो अभिक दिन